আজও যদি দুঃখের দিন পোহাতে হয় মদে দেশটা যদি যাই রে হয়ে একক কোনো দলের আজও যদি দুঃখের দিন পোহাতে হয় মদে দেশটা যদি যাই রে হয়ে একক কোনো দলের আজও যদি দুঃখের দিন পোহাতে হয় মদের দেশটা যদি যাই রে একক কোনো দলের আজও যদি দুঃখের দিন পোহাতে হয় মদের দেশটা যদি যাই রে হয়ে একক কোনো দলের থাকতে যদি হয় রে মদের আজো পরাধীন কেন আয় করিয়া কাটায় সারা দিন গ্যাস বিদ্যুৎ বাজার দাম বাড়ছে প্রতিদিন দুইশো টাকা আয় করিয়া কাটায় সারাদিন গ্যাস বিদ্যুৎ বাজার দাম বাড়ছে প্রতিদিন দুইশো টাকা আয় করিয়া সারা দিন, ঋণ সুদে তাদের জীবন হয়ে যায় বিলিন ঋণ সুদে তাদের জীবন হয়ে যায় বিলিন তাদের জীবন হয়ে যাই বিলীন যদি একশো টাকায় কিনতে হয় দশ টাকার আজও যদি দুঃখের দিন পোহাতে হয় মদে দেশটা যদি যাই রে হয়ে একক কোনো দলের আজও যদি দুঃখের দিন পোহাতে হয় মোদে দেশটা যদি যাই রে হয়ে একক কোনো দলের दोहाई दिए धरल पशुरेश कीसर ओदानल मुसलमानी शेष स्वाधीनतार दोह पशु बे কেন দেশ্বাধীন আজও যদি দুঃখের দিন পোহাতে হয় মদে দেশটা যদি যাই রে হয়েক কোন দলের আজও যদি দুঃখের ইদিন কেন মূর্তি পূজা করতে দেখো কোন বাধা নাই কোরআন হাদিসের কথা যদি শুনতে পায়। মূর্তি পূজা করতে দেখো কোনো বাধা নাই देखिए आई निधान देखी ये बंध कर देखी ये बंध कराई আজও যদি দুঃখের দিন পোহাতে হয় মোদে দেশটা যদি যাইরে হয়ে একক কোনো দলের আজও যদি দুঃখের দিন পোহাতে হয় মোদে দেশটা যদি যাইরে হয়ে একক কোনো দলের হাতে যদি দুঃখের পোহাতে হয় মোদের দেশটা যদি যাই রে হয়ে একক কোনো দলের আজও যদি দুঃখের দিন পোহাতে হয় মোদের দেশটা যদি যাই রে হয়ে একক কোনো দলের থাকতে যদি হয় রে মোদের আজও পরাধীন কেন দ্বারা আসবে দেশে সুখের হাওয়া ভুলবে দুঃখের দিন যাদের দ্বারা আসবে দেশে আল্লাহ তালার দিন বইবে দেশে সুখের হাওয়া ভুলবে দুঃখের দিন যাদের দ্বারা আসবে দেশে আল্লাহ তালার দিন বইবে সুখের হাওয়া ভুলবে দিন জঙ্গি বলে দাও জঙ্গি বলে দাও জঙ্গি বলে দাও জবাব তোদের দিতে হবে হাসরের ওই দিন কেন সলসাধীন কেন দেশাধীন কেন দেশাধীন কেন আজও যদি দুঃখের দিন পোহাতে হয় মদে দেশটা যদি যাইরে রে হয়ে একক কোনো দলের আজও যদি দুঃখের ইদিন পোহাতে হয় মদে দেশটা যদি যাইরে রে হয়ে একক কোনো দলের কেন দেশাধীন কেন সলসাধীন কেন দেশীন কেন সলস শুনছিলেন প্রদীপ সিন্ধু গোষ্ঠীর পরিবেশনায়